আমাদ ফল ওলাুল মুসলিন ফলানাহবস হতমিন খিস লাহবস হত্তমাফি হ সন্ন্য তো ক্লোহা শমানি তো দিনী ভাতৃ মণ্ডোলি আল্লাহ রবমিন পোশানশাহ এবং প্রিয় রসুল সাল আলী সাল্লামের প্রতি সালাত সালামের পর আজ শনিবার ছাব্বিশ জমাতাসানি চোদ্দশো তেতাল্লিশ হেজির মোতাবেক উনত্রিশে জানুয়ারি দুই আমাদের ধারাবাহিক আলোচনা শারহুসন্না থেকে পর্ব নম্বর ছয়চল্লিশ ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লা আল এর আকিদার কিতাব এতে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যে কে আহলে সন্ন্যাতের অন্তর্ভুক্ত সন্নি আর কে হচ্ছে আহলে সন্ন্যাত থেকে বহির্ভূত বেদাতি মুমতা দেয়া আর তারপরে এই মর্মে বেশ কিছু কথা তিনি উল্লেখ করেছেন যাতে করে सन्नी के चिंते पर बेदात के चिंते परेशर बेदातपंथी भाषा जरा जत बस मजार पूजा कर पीर मरीदाई ती पन्नी जदि एगुलिरोधिता कराम हे अहबी बेदात समाज बेरलि समाजे पीरपूजारी समाजे ये दोटो भाग आंग्लेश অনেক জায়গায় গেলে জিজ্ঞেস করবে তুমি সন্নি না অভাবি তুমি সন্নি না হাবি তো সন্নি বলতে বেরেলুবি মাজার পূজারী তাদের কাছে এই জন্য নামটি বদনাম হয়ে গেছে মানে সন্নি নামটি সন্নি বলা যথেষ্ট না ইন্ডিয়া তার বাংলাদেশ পাকিস্তানে যতক্ষণ পর্যন্ত সেটাকে ক্লিয়ার না করে নেবেন যে সন্নি বলতে তুমি কোন সন্নি বোঝাচ্ছ সুন্নি মানে ওই সিন্ন খাওয়া সন্নি বেদাতি সুন্নি মাজার পূজারী সন্নি হ্যাঁ পীরপন্থী সুফি সন্নি কথিত সন্নি না হাকি কি সত্যিকার অর্থে সন্নি যারা কোরআন শোনার অনুসারী যারা কোরআন শোনার অনুসারী ওদেরকে অহাবি বলে গাল দেওয়া হয় তারাই সালাফে সালেহীনের অনুসারী সেজন্য তারাই সালাফি সাহাবাই কেরাম তাবইন তাবা তাবেইনরা যেইভাবে দীন ইসলামকে কোরআন সন্নাকে বুঝেছেন সেইভাবে তারা দিন ইসলাম বোঝার চেষ্টা করে এবং আমল করে সেজন্য তারা কোরআন সন্নার অনুসরণের কারণে তারা আহরুল হাদিস আহলে হাদিস এবং সালাফদের অনুসরণের কারণে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের যারা ঘাঁটি নির্ভেজাল শিরিখ বেদাত মুক্ত আদর্শ মমেন মুসলিম এই উম্মান তাদের অনুসরণের কারণে বা তাদের অনুসারী হওয়ার কারণে তারা হচ্ছে সালাফি তারা মোহাম্মদ রসুল্লাহ্লামে নিঃস্বর্ত অনুসরণ করে সেজন্য তারা মোহাম্মাদী যেন কোনো দেশে মোহাম্মদি বলে পরিচিত ইন্দোনেশিয়া মালয়েশিয়া সুডান মেসোর এসব দেশে মুহাম্মাদি মোহাম্মদী আনসারুসনাল মোহাম্মদিয়া সালাফিদেরকে বলা হয় আহলে বলা হয় ভারত বাংলাদেশ পাকিস্তানে ওদেরকে আহলি হাদিস বলা হয় আরব দেশগুলি সৌদি আরব কুয়েত কাতার দুবাই এগুলোতে সালাফি বলা হয় যারা রসল্লা সে অনুশনের ক্ষেত্রে কোনো শর্ত লাগায় না যে কোনো মজাবে আছে কি না হানফি মজাবে আছে কিনা সাফি মজাবে আছে কিনা মালিক মজাবে আছে কিনা হাম্বেলি মজাবে আছে কিনা যে যে মজাবের অনুসারী সেসব মজাব আছে কি না আগে তলাশ করে তারপর আমল করে কিন্তু যারা আহলি হাদিস সালাফি মুহাম্মাদি তারা এই সমস্ত শর্ত ঊর্ধ্বে শর্ত হচ্ছে कुरे करीम द्वारा प्रमाणित होते हैं अथवा रसुरमे सही सन्ना हदीस द्वारा प्रमाणित होते कुर आयात रसर उल्लाह सल्लामे से हदीसटी सल्फ गण साहबाइ करम तबईन तबा तबईन युझे ये जे भाव बुझी एवं आमल कर खेलखुशी बुझले है ना कारण कुरान हदीसर दोहाई समस्त बेदा ती জঙ্গিরা যারা অস্ত্র ধারণ করে মুসলিমদের বিরুদ্ধে তারা কড় হাদিসের দলিল পোষ করে কিন্তু তারা নিজের বুঝ বুঝে নিজের স্বাধীনভাবে কড়ান হাদিসের ব্যাখ্যা করে জি যার ফলে তারা গোমরাহে অনেক দূরে চলে গেছে সেরা তো মুস্তাকিম থেকে তো আলোচনা করি লেখক কি বলছেন বলছেন মুসলিম ব্যক্তির জন্য হালাল নয় মানে কি হারাম হালাল নয় মানে হারাম দুটো না এক জায়গায় হলে কি হয় জানেন হ্যাঁ দুটো না এক জায়গায় হলে কি হয় হামি হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ বললে আমি অন্য কিছু বুঝছি হ্যাঁ হয়ে যায় যদি অঙ্ক কষেন তাহলে কি হয়ে যায় কি হ্যাঁ হয়ে যায় ইতিবাচক হয়ে যায় দুটো নেতিবাচক এক জায়গায় জমা কি হয়ে যায় এটা খাওয়া নিষেধ নয় তার মানে বই তো কুসহজ বসে হালাল হালালটা হচ্ছে পজিটিভ ইতিবাচক হ্যাঁ আর নিষেধ না আর নয় নয় নিষেধ নয় তো এখানে বলছেন যে কোন মুসলিমের জন্য হালাল নয় হালাল নয় মানে কি কি বলাম যে ফোলানুন সাহেব সন্না অমুক ব্যক্তি সন্ন্যতের অনুসারী এটা লোক সম্পর্কে মন্তব্য করলেন যে উনি সন্নি আহ সন্নাতের অন্তর্ভুক্ত সালাফি যেমন আজকাল সালাফি দাবিটা খুব বেশি করছে মানুষ সালাফি দাবি করছে জঙ্গিরাও সালাফি দাবি করছে জামাতিরাও সালাফি দাবি করছে ইফবানিও সালাফি দাবি করছে আর আপনার এমনকি তবলিগের সাথে মোহাব্বত হ্যাঁ বিদ্যুৎদের সাথে মহাব্বত তাদের সাথে সব কিছু তাদের মানে খাতির আর বন্ধুত্ব আর উঠা বসা কিন্তু পার্থিব বিভিন্ন স্বার্থগরি সামনে রেখে সেটা রাষ্ট্রীয় সার্থক অথবা আপনার টাকা পয়সার স্বার্থ দাওতি কাজে বেশি সক্রিয় তাদের মাহফিল বেশি হচ্ছে সুতরাং একটা ইনকাম সোর্স শীতকালের সুতরাং না করলে তো ডাকবে না ধোকা দেওয়া যাবে না যার ফলে অনেক এরকম কিছু এক সাইনের আলেম আছে তারা ব্যান বাইন মাঝামাঝি আছে লাই লাহা ও লাই ও লাই এদিক ওইদিক না কথা বুঝতে পেরেছেন এরা যেখানে যেমন অবস্থা দেখে দেখে আর দেশীয় একসাইড আলেমদের থেকে সতর্ক সাদ এটা বলা হালাল নয় কোন মুসলিমের জন্য যে অমোক সন্নতের অনুসারী কতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়া আল্লা যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে জানতে না পারবেন নিশ্চিত না হবেন জানতে পারবেন মানে ইলমুল ইয় নিশ্চিত না জানবেন কি আল্লাহ কাদের ইস্তামাতি হেস আলুসন্না তার মধ্যে সন্ন্যতের যতগুলি বৈশিষ্ট্য রয়েছে পাওয়া যাচ্ছে সার্বিক ক্ষেত্রে সৈন্যতের বা আহলে সন্ন্যতের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে গুণাবলি রয়েছে সেগুলি পাওয়া যাচ্ছে সন্নি দাবি করে আর মেলাগুলি বেঁধাতে জড়িত কিছু সন্ন্যতের কথাও বলে এটা চলবে না সন্নি বলতে পারে না তাকে জি যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সন্ন্যতের বৈশিষ্ট্যগুলি বা চরিত্রগুলি না পাওয়া যাবে একত্রিত না হবে লায় কাল তাকে বলা যাবে না সাহেব ও সন্না সের অনসারী হাত্তাফিহ সন্নাথ যতক্ষণ পর্যন্ত বা তাদের মধ্যে সবগুলি সন্ন্যত না হবে প্রতিষ্ঠিত ইস্তিহাদে ভুল হয়ে যায় সেটা আলাদা বিষয় কিন্তু আকিদার বিষয়ে সন্ন্যত পরিপন্থী আকিদা রাখে অথবা বিভিন্ন বেদাত করে বিভিন্ন বেদাতকে সমর্থন করে বেদাতিদেরকে সমর্থন করে বেদাতিদের জন্য মায়াকান্না করে বেদাতি মারা গেলে দুয়ার মুসলধার বৃষ্টি বর্ষায় দেয় আর রানুসারীদের জন্য দুয়ার ক্ষেত্রে হ্যাঁ কার্পন্ন করে না সন্নি বলা যাবে না আর সন্নাতন অনুসারি বলা যাবে না ওয়াকাল ওয়কাল আব্দুল্লাহ এমাম আবদুল্লা বাবার রহমতুল্লাহ আলি যার উপাধি ছিল আমিরুল ফিল হাদিস হাদিসের তিনি আমিরুল তিনি এমাম বকর রহমার জামানার আগের আর তারপরে আমিরুল মমিন বলা হয়েছে এই দুইজন ইমামকে হাদিসের আমিরুল মমিন বলা হয়েছে ইমাম আবদুল্লব আরক যেমন ছিলেন হাদিসের আমিরুল মমিনির মহাদ্দেশ তেমন তিনি একজন বীর মুজাহিদ ছিলেন আলেম আর জেহাদিস করবে এটা খুব কম পাবেন চোদ্দশো বছর ইতিহাসে যে যুগে জেহাদের রাস্তা খোলা ছিল আজকে তো জেহাদের রাস্তা খোলা নেই আর যেগুলো জিহাদ বলা হচ্ছে সেগুলি জেহাদ ন কারণ তার জন্য রাষ্ট্রীয় নেতৃত্ব লাগবে যখন কারো যুগে খোলা ছিল তখন যারা হাদিসের খেদ মতে মশগুল হাদিসের খেদ মতে কারণ ওর উপরে স্পেশালিস্ট সারা জীবনটাকে তার জন্য অখ করে দিয়েছে ফেকের খেদমতের লেগে আছে মাবানি ফেলে ফেকের খেদমত এইভাবে কিন্তু একজন মানুষ যেহাদও করছেন আবার তার সাথে বড় হাদিসের মহাদ্দেশ হাদিসের খেদমতও করছেন হাদিস চর্চাও করছেন মানুষকে হাদিসের শিক্ষাও দিচ্ছেন অসংখ্য তার হাদিসের ছাত্র বড় বড় মহাদ্দেশ তার ছাত্র আর তার সাথে আর একটি গুণ যে তিনি আবার অত্যন্ত দানশীল ধনাঢ্য ব্যক্তি ব্যবসায়ী ব্যবসাও করছেন আর লক্ষ লক্ষ টাকা ইসলামের ক্ষেত খরচ করছেন এমন লোক বিরল পাওয়াটা আজকেও পয়সা আছে তো এল নেই এলএম আছে তো পয়সা নেই এলএম আছে আর পয়সা আছে খুবই কম আর তার সাথে জেহাদের সুযোগ আছে আর জেহাদ করছে এইটা আরও কারণ নিজে এত ব্যস্ত হয়ে গেছে কোনো একটা বিষয়ে যে অন্য ক্ষেত্রে যাওয়ার সবাই সুযোগ হয়তো করতে পারছেন না কারণ ফারেজে কে ফায় জরুরি নয় যে সবাইকে সব জায়গায় ঢুকতে হবে এটাও জরুরি না কিন্তু যতক্ষণ ফারিজে আইন না হচ্ছে এমাম আব্দুল মোবারক কিন্তু এরকম ছিলেন না উনি এক বছর জেহাদে যেতেন যে ইসলামী খেলাফতের বর্ডারে তখন তো বর্ডারে জেহাদ চলত জি যতদূর পর্যন্ত খেলাফত ছিল আব্বাসীয় খেলাফত আর এক বছর হজে আসতেন হাজার হাজার মানুষকে সাথে নিয়ে নিজের খরচে ছিলেন তার উক্তি এটি আসলো ইস নাইন আহওয়ান টি যে পথভ্রষ্ট ফিরকার মূল হচ্ছে আর বা আহওয়া চারটি পথভ্রষ্ট ফিরকা মানে এই যে বাহাত্তরটি ফিরকা বাহাত্তর কেন বললেন এই ওম্মতে কতটা ফিরকা হবে তেহাত্তর হবে কিন্তু বাহাত্তর কেন বললেন বাহাত্তরটা জাহান্নামি সেই জন্য একটা শুধু জান্নাতি তো জান্নাতিটা বাদ দিয়ে যেটার ধারাবাহিকতা ওরা সাল্লাম থেকে সাহাবাহিকাম থেকে তাবায়ন তাবা তাবায়ন থেকে চলে আসছে যুগ থেকে ওই ধারাবাহিক বাহিকতার ওপর যেই দলটি আছে যে জামাতটি আছে সেটা হচ্ছে ফিরকা নাজিয়া নাজাকপ্রাপ্ত দল সেটি হচ্ছে তাইফায় মানসুরা সাহায্য সাহায্যপ্রাপ্ত দল আর বাকি বাহাত্তরটি হচ্ছে কুল্লহম ফিন্নার সবগুলি জাহান্নামে আর এইগুলি উম্মতে মুসলিম আর ফিরকা সুতরাং এদের যারা ইমান ভঙ্গ করেছে শুধু তারা স্থায়ী জাহান্নামি কিন্তু অধিকাংশগুলি ইমান ভঙ্গ করেনি বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে যার ফলে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাহলে তারা অস্থায়ী জাহান্নামী তো এই বাহাত্তর ফিরকা সবগুলি জাহান্নামী বলতে এই নয় যে সবগুলি স্থায়ী জাহান্নামী যে জাহান্নামে এমনভাবে ঢুকিয়ে দিলেন হাদিস ও তর্জমা করে শুধু আর কোনো ব্যাখ্যা করলেন না এক সেনের বক্তার কিন্তু আমাদের দেশে করে নাম দিয়েই করে ভুল কথা এগুলো বড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনি সবগুলি বেদাতি ফিরকাকে স্থায়ী জাহান্নামে ঢুকিয়ে দিবেন নাকি বরং অধিকাংশ অস্থায়ী জাহান্নামী হবে কারণ এর মধ্যে মুসলিমেরই লোক থাকে হ্যাঁ তাদের মধ্যে যেন বড় শিরকুফুরিকর মারা গেছে এত বড় আকিদার সমস্যা যাতে ইমান ভঙ্গ হয়ে গেছে বস কুতুবরা দিতে পারে উদ্ধার করতে পারে বড় কুফুরি অহদাতুল অজুদে বিশ্বাসী হয়ে সুফি হয়ে এমন সুফি চরমপন্থী সুফি হল হুলের হুসেন মানুষের হাল্লা রাখিয়ে বিশ্বাসী হই এভিনে আরবির রাখিয়ে দেয় কুফুরি বিশ্বাসী ইমান নষ্ট করে মারা গেছে বাহাত্তরটি যে ফিরকা গোমরা ফিরকা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণকে বলা হয় দিকে ঝুঁকে যা হাওয়া যাব মানে ঝুঁকে যাওয়া পড়ে যাওয়া ঝুঁকে যাওয়া এটা হচ্ছে হাওয়া তো গোমরা হাওয়া কেন বলা হয়েছে যারা গোমরা হয়েছে তারা সেরাতে মস্তা সরল পথ থেকে এদিক সেদিক ঝুঁকে গেছে এদিকে ঝুঁকে গেছে ওই দিকে ঝুঁকে গেছে সোজাপদে থাকে নি জান্নাতের মধ্যে এই বাহাত্তরটি যে হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ রয়েছে মানে হ্যাঁ ধ্বংস প্রাপ্ত বা জাহান্নামি ফিরকা গমরা ফিরকা পথভ্রষ্ট ফিরকা রয়েছে তার মূল আসল হচ্ছে চারটি বড় বড় ফিরকা প্রথম চারটি বেরিয়েছে এই চারের ফিতনা আমি এরা এরা একদিন বলেছি কিন্তু যে কোনো ফিতনার ক্ষেত্রে দেখবেন আর দলবাজের ক্ষেত্রে দেখবেন যে চারটা হয়েছে এদিকে দুটা ওইদিকে দুটা গেছে আর তারপর ওইগুলোর থেকে অনেক বেরিয়েছে আর সেগুলো থেকে সবগুলি শাখা প্রশাখা বেরিয়েছে চারটা এখানে চারটা যে যত গুলি বাতিল ফিরকা বাহাত্তর তার মূল হচ্ছে চারটি হাজিল আর বাত ইনশাহ ইসনান এই চারটি গোমরা ফিরকা দল উপদল থেকে শাখা প্রশাখা বেরিয়েছে বাহাত্তরটি গোমরা পথভ্রষ্ট ফির শাখা প্রশাখা হয়ে চারটার প্রত্যেকটি থেকে কিছু কিছু করে বেরিয়েছে আর তারপরে সবগুলি টোটাল কতটি হয়েছে বাহাত্তরটি হয়েছে বাহাত্তরটি হয়েছে জি এই চারটা কি বাহাত্তরটি এক করে জানাটা কঠিন এক এক এলাকাতে এক এক দল পাবেন ওই রকম ফিরকা গুমরা ফিরকা পাবেন কিন্তু চারটা জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটি তকদির অস্বীকারী দল তকদিরকে তারা কি করেছে অস্বীকার করেছে কাদরিয়া এরে হচ্ছে মহতাজেলা যারা তকদির অস্বীকারী তারাই হচ্ছে মোহতাজেলা আরেকটি হচ্ছে মুরজিয়া মুরজিয়া তকদির অস্বীকারী সহজে এক ভাষা দিয়ে কাদিয়া মানে তকদির যারা অস্বীকার করছে মনকির মুরজিয়া মানে কি মুরজিয়া মানে যারা ইমান মনে করে যে শুধু অন্তরের বিশ্বাসের নাম আর আমল করলে ভালো না করলো কোনো অসুবিধা নেই আমলে তাদের কাছে কোনো গুরুত্ব নেই এটা হচ্ছে মুরজিয়া মুরজিয়া দুই রকমের আছে আকিদার মুরজিয়া মুরজিয়া ফিল আকিদা বা মুরজিয়াত আকিদা আর মুরজিয়াতুল ফিখ বা মুরজিয়াত যারা আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে করে না বা ইমানের ক্ষেত্রে আমলের গুরুত্ব দেয় না তাদেরকে মুরজিয়া এই জন্য বলা হয়েছে যে তারা ইমান থেকে আমলকে কি করে দেয় পিছিয়ে দিয়েছে বা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদের ইমান আর মুসলিম সমাজের সবচাইতে পাপি নিকৃষ্ট যে রাত দিন পাপে বিভিন্ন পাপে লেগে আছে কিন্তু তার ইমান আছে আল্লাপর বিশ্বাস আছে শুধু বিশ্বাসটা আছে বলছে দুটো তারপর একটু বলি যে মানুষ গুমরা হয় কিভাবে সংশয়ের কারণে বিভ্রান্তি সংশয় বলছে ইমান বিশ্বাসের বিষয় ইমান যখন বিশ্বাসের বিষয় কমে আর বাড়ে হানাফিদের ক্ষেত্রে তারা ক্ষেত্রে নয় আবু হানিফা এবং হানাফিরা আর তারা আমলকে ইমানের অন্তর্ভুক্ত মনে করে না ইমান তাদের কাছে বিশ্বাসের না আর তাদের কাছে স্বীকৃতি জবানি দিতে হবে এটা করতে হবে প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য আর যারা চরম পুঁথি মূর্জি বল চলছে কি মুখ দিয়া প্রকাশ নাও যদি করে অন্তরে বিশ্বাস থাকে তাহলে সে মমিন হয়ে গেল কামেল মমিন হয়ে গেল তাহলে এরকম তো বহু লোক ছিল আবু তালেবের বিশ্বাস ছিল না আবু তালেবের বিশ্বাস না থাকলে ভাতি এত সাহায্য করে কিন্তু বাবা বাপ দাদার অবমাননা করতে পারি না আমার বাবার মান সম্মান আছে ও হো আলামিল্লাতে আব্দুল মোতালিম বাপের ধর্মের অভিমোর আমি তাই না হেরাকলি যে রোমের রাজা ওর বিশ্বাস হয়নি বিশ্বাসের জন্য তো মন্তব্য করেছিল যে আমি যদি পৌঁছিতে পারতাম সেখানে মোহাম্মদ পর্যন্ত তাহলে তার পা আমি নিজ হাতে ধুয়ে দিতাম এত বড় বিশাল দেশের রাজা আজকালকার যেমন আমেরিকা রাশিয়া ওই চীন ওই যদি আমি নিশ্চিত হইতে পারতাম যে আমাকে কেউ রাস্তায় মেরে দিবে না আমি যতই কষ্ট হোক না কেন তার লতা হোক কষ্ট করে তার সাথে মলাকাত্ত করতাম কিন্তু আমাকে যেতে দেবে না জানতে পারলে আমাকে মেরে দেবে খ্রিস্টানরা জানের ভয় রাজত্ব হারিয়ে যাবে সেই ভয়ে ইসলাম গ্রহণ করেনি অন্তরে যেমন তেমন বিশ্বাস ছিল না তাহলে মমিন হয়ে যাবে মুরজাদের কাছে আখিদার মুরজি তারা বলছে না থাকে বলে কিছু নেই মুরজিয়া তাহলে মুরজিয়া দুই রকমের মর্জিয়া হচ্ছে দুই রকমের তারা আমলকে এই মাধ্যে বের করে দিয়েছে ও শিয়া তৃতীয় ফিরকা হচ্ছে শিয়া শিয়াদের মধ্যে অনেকগুলি ফিরক বরং অধিকাংশ যেগুলো গোমরা পথভ্রষ্টির অধিকাংশগুলি কিন্তু শিয়া থেকে শিয়াদের মধ্যে রয়েছে ইসনাসারে জাফারিয়া ইরানীরা এমামিয়া বাতেনিয়া বাতেনি যারা চরমপন্থী তাদের মধ্যে আবার ইসমাইলিয়া আগাখানিয়া বহুরা ইন্ডিয়া পাকিস্তানে করাচি আর বোম্বাইয়ে এদের অনেক সংখ্যা রয়েছে বহুরা তারপরে নোসাইরি দুরুজ এই যে সিরিয়াই সিরিয়ার যে শাসক জালেম তাবুত সে হচ্ছে নোসাইরি এইভাবে সবচেয়ে হালকা যে গোমরা ফিরকা শিয়াদের মধ্যে সেটা হচ্ছে জৈদিয়া যারা ইহামানে রয়েছে যাদের যাদের গরিষ্ঠ ইয়মান দেশে রয়েছে तर घनिष समीयर आन्नाथ के तरा हत्या करना मस्जिद मदानास सब गुलश्चिन्न कर दिए सब एलिका दखल करते हूसिहा তো এই মধ্যে অনেক ফিরক তো তৃতীয় শিয়া হয়ে গেল চতুর্থ হচ্ছে খাওয়ারিজ চরমপন্থী খারেজি যারা শাসকের আনুগত্য খারাজা এখরজ মানে বেরিয়ে যাওয়া খারেজ এখরজ মানে বেরিয়ে যাওয়া তো খারেজিকে খারেজি কেন বলা হয় কারণ তারা শাসকের আনুগত্যের পর বেপর সরকারকে মানি না আমাদের কিন্তু অনেকে বলে যুবক কলাপান বুড়োরাও বলে কারণ এই শিক্ষাই ছোট থেকে কারণ শিখে না না অথচ মেনে চলছে মানে না ট্রাফিক সিগন্যাল মানে না যখন তাদের লড়াই ঝগড়া হচ্ছে তখন আপনার এতে যাই না আদালতে যাই না যেন বিয়ের সাদি রেজিস্ট্রি করা যাওয়ার জন্য সরকার যে সব কাজীদেরকে বিয়ে পড়া রেজিস্ট্রি তাদের কাছে বিয়ে পড়ায় না ছেলে মেয়েদের মঞ্চে কিন্তু হ্যাঁ খারিজির আবেগই হয় কথা বলেন না আবেগ রাগ হয়েছে আর এ অপছন্দ হয়েছে সরকার স্বাভাবিক জুল মত্যাচার তো আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু জোলমত্যাচার আছে বলে আমি সরকারকে মানি না আর পেলে ওকে খেয়ে ফেলবো চিবি খেয়ে হ্যাঁ আর হাউজ বিল্ল আর একটা যুগ সম্পর্কে বলছেন আমি কিন্তু এখন যা আছে আগামীতে যা আসবে সবগুলি সম্পর্কে বলছি কেউ যেন না ভাবে যে আমার কথাকে নিয়ে গিয়ে কোন একটা সরকার ফিট করে দিল যে দেখো অমুক সরকার সমর্থন করছে না কোনো সরকার সরকার সমর্থন করি না আর আমি জঙ্গিবাদকে চরমপন্থকেও সমর্থন করি না জালেমের জুলকেও সমর্থন করি না আর জঙ্গিবাদ চরমপন্থীদের চরমপন্থাকেও সমর্থন করি না আমি সমর্থন করি যে মুসলিম দেশে স্থিতিশীলতা থাক আর মানুষ সুখে শান্তিতে করে খাক হ্যাঁ আর নিরাপদ চলাফেরা করুক যে যেখানে যেতে চাইছে রাস্তাঘাটে যেন বাধাগ্রস্ত না হয় বিক্ষোভ করবে মিছিল করবেন হরতাল করবেন এই পশ্চিমা এই সব মানবরচিত বিধান নিয়ে এসে মানুষের ভিসা শেষ হয়ে যাচ্ছে যাবেও ও এয়ারপোর্টে গিয়ে উঠবে উঠতে পারছে না কত লোকে মুসিবতে ফেলছে একটা লোকের এমার্জেন্সি তাকে চিকিৎসা নিয়ে যেতে হবে যেতে পারছে না চাকা করতে দিচ্ছেন না হ্যাঁ একটা গরিব মানুষের রিক্সা নিয়ে বেরোচ্ছে পেটের ভাত নাই ছেলে কি খাবে অবস্থা খারাপ যদি রিক্সা নিয়ে না বেরোয় আর তার রিক্সাকে জ্বালিয়ে দিলেন পড়িয়ে দিলেন ইসলাম আউজুবিল্লাহ সব খারেজিদের কাজগুলো সমস্ত কাজগুলি খারজিদের কাজ জি তাহলে সাঁওতাল জামাতের আদর্শ যেখানে যে অবস্থায় থাকেন না কেন আসল হচ্ছে এ আগে শান্তিতে থাকতে হবে নিরাপত্তা লাগবে নিরাপত্তা না থাকলে জামাত হবে আজান হবে মসজিদে একটা লোকে আসবে আজান হইলেও আসবে না মজান যদি মসজিদের ভিতরে ঢুকে ঢুকে আজান দিয়ে দেয় আর রাস্তাঘাটে নিরাপত্তা না থাকে তুই একটা মশাল্লি খুঁজে পাবেন না কোথাও পাবেন না পাবেন না তাহলে চিন্তা করেন আপনি আর নিরাপত্তা কখন থাকবে যখন সেই দেশে কলহ বিবাদ না থাকবে কলহ বিবাদ দ্বন্দ্ব মারামারি নিরাপত্তাহীনতা জি যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে মুক্ত না হবে এই সফিদনা ফাসাদ থেকে এই চরম পন্থা থেকে খাওয়ারিজ খারেজি ফিরিকে আর খাওয়ারিজ মেলা রকম কথার দ্বারা খারেজি হ যেখানে যেটা বলতে হবে না সেখানে বলি না একদম গরম গরম আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বক্তব্য কারো কারো বক্তব্য সগ্নিঝরা বক্তব্য এটা ইসলাম কোথায় আছে যে আগুনঝড়াইতে হবে হ্যাঁ বক্তব্য দিয়ে হবে অগ্নিঝড়া বক্তব্য দিতে হবে এটা ইসলাম কোনো একটাতে দেখা না পে অগ্নিঝড়া বক্তব্য রক্ত গরম করে দিলাম টক করে ফুটছে এই ছেলেগুলো যাবে কোথায় আমি দিলাম রক্ত গরম করে বোঝা গেছে আর রক্ত গরম করে তারপরে ছেড়ে দিলাম তা আপনারা বস থাকবেন না রাস্তাঘাটে নেমে যাবেন হ্যাঁ অবশ্যই নেমে যাবেন মারপিট শুরু করে দেবেন অশান্তি সৃষ্টি করে দেবেন এটা নয় দেখতে হবে পরিস্থিতি যে আমার এই বক্তব্য দিয়ে এই লোকগুলোর কতটা লাভ হবে আর তারপরে এই লোকগুলোর বাইরে যে দেশে এত কোটি মানুষ আছে তাদের কতটা লাভ হবে আর তারা কতটা সুখে শান্তিতে থাকবে আর কতটা তাদের কল্যাণ আমি করলাম আমার কথাগুলি দিয়ে তাদের আখিদার সংশোধন করলাম তাদের এবাদত বঙ্গি কোন কোনো উন্নতি সাধন হবে আমার কথাগুলি দিয়ে অথবা তাদের আখলাক চরিত্র গঠন হবে তারা হারাম পাপ থেকে মুক্ত হবে আমার এই কথাগুলি দিয়ে না রাস্তাঘাটে বিক্ষোভ করতে নেমে যাবে তাই করলো না করলো না শেষে কি হলো শেষে কি হলো নেতাগুলোকে নিয়ে গিয়ে বেশ গেস্ট হাউসে ঢোকে দিল আর বাকি যেসব যাদের রক্তগুলি গরম হয়েছিল সাধারণ জনগণ তারা ভয়ে গিয়ে সব নিজের বাড়িতে বাড়িতে লুকিয়ে গেল সাফ হয়ে গেল ইসলাম বলছে তোরা তো খবর আশা করি চারটা সম্পর্কে বুঝে নিয়েছেন রাজিয়ালকে রসুল্লামের সমস্ত সাহবাই ক্রামদের ওপর কি করে প্রাধান্য দায়িত্ব শ্রেষ্ঠত্ব দান করে যে তারা সমস্ত সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ ফিল আলমাক ই খাই আর বাকি যে লক্ষাধিক সাহাবাইকার রয়েছেন সাহাবাইকার টোটাল সংখ্যা কত ছিল এই মরমে দুটো রেওয়ায়ত পাওয়া যায় যদি সেগুলো আনুমানিক কথা মানে এক একটা করে গণনা বলা যাবে না জানা আছে হ্যাঁ টোটাল সাহাবাইকার সংখ্যা কত एक लक्ष चौबीस हजार एक बर्णना चौदह हजार आनुमानिक आनुमानिक जी लक्षाधिक बोल्ट लक्षाधिक सब जी तो बहुत सहबाई कम आ चार सब चाँची प्राधान्य दिल जम्मत सब चाहे श्रेष्ठ ब्यक्त लस इसम तब ओमर ओसमान आदि त তারপরে আশার মসারা তারপরে জন দশজন সুসংবাদ প্রাপ্ত তারপরে তখন বদরে তিনশো জন হাজির হয়েছেন তারপরে যারা হ দেবের সন্ধিতে হাজির হয়েছেন চৌদ্দশো সাহাবাইকেরাম তারপরে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তারপর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন এটা কিন্তু সিরিয়াল জি এটা হচ্ছে তোরদ্বীপ কিন্তু সকলেই সাহাবাই কেরাম রাজি আল্লাহ তাল বাকিদের সম্পর্কে ভালো ছাড়া কল্যাণ ছাড়া অন্য কোন কথা মন্দ কথা বলল কোন সম্পর্কে বিরূপ মন্তব্য করে তারা কারণ মৌদুদী এবং এ খানি মেসরের তারা এগুলি শিখিয়েছে তাদের লিখনীতি এই ভ্রষ্টতা গুমরা শিখিয়েছে এইটা যদি করে তাহলে আহলে বেদাত আমাদের দেশের মানুষরা শুধু বেদাতি মনে করে কারাকে সুফিদেরকে পীর মরিদির ব্যবসায়ীদেরকে বেরেলিদেরকে দেবন্দীদেরকে যেহেতু নিয়ত পড়ে সেই জন্য তাদেরকে বেদাতি মনে করে কিন্তু জামাতি আর এইখানিকে বেদাতি মনে করে না অথচ তাদের বেদাতটা মারাত্মক বিদাত চরম পন্থার বেদাত বাড়াবাড়ির বেদাত সাহাবাহিক রামদের সম্পর্কে তাদের ধৃষ্টতা বেদবীর বেদাত জি হ্যাঁ তো বাকি সাহাবাইকানা সম্পর্কে কোন মন্দ কথা বলবেন ওয়া দা আহম সমস্ত সাহাবাইকানার জন্য দোয়া করে দোয়া করতে হবে দোয়া করবেন নাম আসলে মান জি ফারা জামিন আউয়ালিও আখরিদ তাহলে সে শিয়া মতবাদ থেকে পুরোপুরি বেরিয়ে গেল আউয়ালি ওয়াখেরি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড যেটাকে বলা হয় শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাহাবে সম্পর্কে বিরূপ মন্তব্য করছে তাদের মধ্যে শিয়াদের বজচরিত্র আছে যদিও তার নিজের কি কি বলছে সন্নি জামাতি খানিরা নিজেদের সন্নি বলছে কিন্তু শিয়াদের বোধ চরিত্র এদের মধ্যে বদাকিদা আছে শিয়াদের পেদাত আছে ওমান কালা আর যেই ব্যক্তি বলল। আল ইমান ও কৌলুন ওয়ামালুন ইমান হচ্ছে কথার নাম ওয়ামালুন আর কাজের নাম কথার নাম আর কাজের নাম এজিদু বাড়ে আর কমে এই কথাগুলি যারা বললো আর বিশ্বাস করল। বলবে মানে অন্তর বিশ্বাসের সাথে যেন কৌলুন মানে জবানের কথা আর অন্তরের কথা কওল কথাটি দুটোকে সামেল আমরা কিন্তু অনেক সময় এটা নিজের ভাষাতে প্রয়োগ করি ভাই আপনি যেটা বলছেন এটা আমার মনের কথা মুখে ফুইটা বলেনি কিন্তু উচ্চারণ করে বলেনি মনের কথা তাহলে কৌলুন মানে কৌলুল লেসান ও কৌলুল কালবে আমালুন কর্ম কর্ম যেমন অঙ্গপ্রতঙ্গ দিয়ে হয় হাত পা চোখ নাক মুখ সব দিয়ে কাজ হয় ঠিক তেমনি অন্তর দিয়ে কাজ হয় অন্তর দিয়ে কাজ হচ্ছে ইমান নিয়ে আসা বিশ্বাস করা অন্তর দিয়ে কাজ হচ্ছে ভালোবাসা হ্যাঁ অন্তর দিয়ে কাজ হচ্ছে সাদরে গ্রহণ করা জি অন্তর দিয়ে কাজ হচ্ছে গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঝুঁকিয়ে দেওয়া অন্তর বলছে ঝুঁক তখন ঝুঁকছেন আর মন মেনে নিতে না চাইলে ঝুঁকবে না জি তো কথা এবং কাজ এটাকে একটু বিস্তারিত যারা বলেছেন তারা বলেছেন ইমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি না কি তিনটি বা বিল কাল্প অন্তর থেকে বিশ্বাস করা এক অঙ্গিকার করা স্বীকার করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা তিনটি বিষয়ের সমস্ত নামে ইমান তিনটা থাকে এত ইমান আছে না আছে অন্তর থেকে বিশ্বাস থাকতে হবে জবানের স্বীকার করতে হবে এই জন্য রাই আর আমল করতে হবে তো দু চারটা আমল যদি কেউ ছেড়ে দেয় তাহলে কি কাফের হয়ে যাবে না আমলের ক্ষেত্রে দেখেন অন্তর থেকে পুরোপুরি বিশ্বাস থাকতে হবে অন্তরের বিশ্বাস যদি সন্দেহ থাকে চলবে না কারণ সন্দেহ থাকলে তো কোনো হ্যাঁ আমি স্বীকার করি কিন্তু ফিফটি ফিফটি স্বীকার করি চলবে পুরা স্বীকার করতে হবে যে আমি ইমানের ছয়টি রকম সব স্বীকার করি আমি ইমান ইসলামের যে পাঁচটি রকম সব আমি স্বীকার করি তাই না কিন্তু আমলের ক্ষেত্রে যেহেতু আমল হ্যাঁ विभिन्न स्तर राम आगे सुन्नत मुस्ताहते हैं कि नजायज दि। कि मक्रूब जी हाँ तोल थेल कम पक्षे कंखे भी शुने रखें कम पक्षना किल थे যারা বলছে যে বেনামাজি বড় কাফের নয় তারা বলছে নামাজ যদি না থাকে তবুও কিছু ভালো আমল থাকতে হবে তাহলে মুসলিম জীবনে একজন লোক অন্তরে বিশ্বাসে দাবি করছে আর জবানে সে স্বীকার করছে লাই আহিল্লাল মোহাম্মদ রসুল্লাহ কিন্তু একটিও ভালো আমল নেই তার এমন মুসলিম পাওয়া খুব মুশকিলই আছে আরে কেউ যদি জীবনে নামাজ না পড়ে হ্যাঁ ঈদটা পড়ে আর জুমা পড়ে এরকম মুসলিম তো আছে আচ্ছা তার সাথে কিছুই না করো বাপ মার হ্যাঁ খেদমতো করে অধিকাংশই করে অমুসলিম করে তো মুসলিম করবে না কেন তাই না তারপরে ছেলে মেয়েদের খাওয়াই হ্যাঁ স্ত্রী খাওয়াই মাঝে মাঝে দান খেরাত করে মাঝে মাঝে কিছু ভালো কাজ করে আছে না নেই তাহলে এটা যথেষ্ট তাদের কাছে অধিকাংশ যেহেতু অলমাদের কাছে বেনামাজি বড় কাফের নাই কিন্তু কিছু না কিছু আমল আছে हम्बल हानालाहले हदिश दे इटी सठीक मत हाँ जरा बेन बड़ो काफिर सहबाई केम इटी एजमा हाँ तर थकते कम पक्षे এমন আমল যেই আমলে ইসলামটা টিকে থাকার সেটা হচ্ছে পাঁচ অক্ত সলাথ কোনো আমল যদি না থাকে পাঁচ অক্ত নামাজ পড়ে রাকাত শুধু পড়ে উন্নত পড়ে না বেতরও পড়ে না কোন কিছু নেই তার আর অন্য কোনো আমল নাই কিন্তু রাকাত চোর ডাকাত মদখোর হ্যাঁ যত অপরাধ হতো ঘুষ ঘুষখোর কিন্তু কি আছে পাঁচ অক্ত শত্রাকাত সলাতে কোনো ঘাটতি নাই তাহলে তার মধ্যে ইমান আছে কারণ অন্তরের বিশ্বাস আছে জবান এসে স্বীকার করছে আর আমল যেটা জরুরি মুসলিম থাকার জন্য সেটা হচ্ছে পাঁচ অত সেটা আছে এই বিষয়টি মনে রাখেন এটা খুব সূক্ষ্ম বিষয় আর এটি হচ্ছে সহিমাজ নামাজ না থাকলে ইমার ভঙ্গ করিয়ে দিল সেই ঠিক তাহলে ইমান হচ্ছে কথার নাম কাজের নাম এর ব্যাখ্যা হয়ে গেল তিনটি বিষয় ও বাড়ে আর কমে আর স্বাভাবিক এটা কমন সেন্সে মানুষ যেটা বাড়ে সেটা কমবে যেটা বাড়ে সেটা কমবে পানি যদি এটা কমে তাহলে বাড়ানো যাবে না এখন আমি একটু খেললাম কমলো না কমলো না এতে ঢালা যাবে এখন স্বাভাবিক যেটা বাড়ে সেটা কমে সুখ আর দু কম বেশি হয় না হয় না সুখে কম কম বেশি আছে একই লোকের সকালবেলা একটু বেশি সুখ ছিল এখন একটু কম আছে সকালবেলা বেশি সুস্থ ছিলেন মানসিক শারীরিক এখন একটু আছেন সুখেই আছেন কিন্তু অত না আছে না কম আর বেশি ওই রকম ইমানটা ইমান কমে আর বাড়ে এটা হচ্ছে আহলে সন্ন্যাতের বিশ্বাস পক্ষণ যারা বলছে না ইমান কমে না বাড়ে না তাদের সংশয়টা বলতে গিয়েছিলাম যে ইমান যদি কমে যায় তো ইমান কমার নাম তো সন্দেহ আর সন্দেহ যদি হয় তাহলে সে কুফুর হয়ে যায় সুতরাং ইমান কমে না বাড়ে না হানাফিদের এখানে গিয়ে বিভ্রান্তিটা হয়ে চাকি দেয় মর্জিয়া এর যায় চলে গেছে ইমান কমে না বাড়ে না সুতরাং ইমান একই অবস্থায় থাকে অন্তরের বিশ্বাসটা কী সব থাকে একই অবস্থায় থাকে এর খণ্ডনটা শুনেন। অন্তরের কাজগুলিও তো কম বেশি হয় অন্তরের কাজ হচ্ছে ভালোবাসা ভালোবাসা বাড়ে কমে না স্ত্রী খুব খিদমত করেছে খুব খেদমত করছে ভালোবাসা বাড়বে না বাড়বে না কিন্তু তারপরে কিছুদিন ধরে খুব বেয়াদবি শুরু করেছে উল্টো পাল্টা আচরণ শুরু করেছে কমবে না কমবে না ভালোবাসা খান খান হয়ে যাবে চূর্ণ বিচুন্ন হয়ে যেতে পারে একসময় তাই না কত ভালোবাসা চরম ভালোবাসা তালাকে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে পরিস্থিতি তাই না তাহলে বোঝা গেল যে অন্তর কাজও কম বেশি হয় ঠিক তেমনি বিশ্বাসে কম বেশি আছে কি করে এটা হইতে পারে যে সাহবাই বিশ্বাস আর আমার বিশ্বাস একরকম অসম্ভব কথা এমন এমনই একই জান্নাতের ওপর যে সারা পৃথিবীর রাজত্ব তাকে দিয়ে দেন তবুও তার এই জান্নাতের রাস্তাকে তার কাছে থেকে খরিদ করতে পারবেনা ইসলাম থেকে সরাতে না কিন্তু আরেকজনকে পাঁচ হাজার রিয়েল দেখেনে নিতে পারবে পাঁচ হাজার রিয়েল ও ইসলাম ছেড়ে দেবে জি যেখানে জানের ঝুঁকি আসবে পালা চাচা জান বাচা উদাহ হয়ে যাবে না আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম আল্লাহ আমাদের রক্ষা করেছেন আল্লাহ আমাদের রহম করেছেন যে জিহাদ ফরজ নাই না তো বদর বহুদের জামানা যদি হইতো তাহলে অধিকাংশ মুসলিমরা আজকাল মুনাফিক বলে পরিচিত হইতো জি তখন বোঝা যেত যে কেমন ইমান আছে আর নেই জি খালি মুখে বললে হবে জি কাজে যখন আসলে বাস্তবে আসবে তখন বোঝা কতটা ইমান বিশ্বাস আছে তো ইমান কমে আর বাড়ে ফাঁকা খারা জেল যদি এটা বিশ্বাস করে এই কথাগুলি কথা কাজের নাম আর ইমান বাড়ে কমে তাহলে সেই ব্যক্তি মুরজিয়া হওয়া থেকে বেঁচে গেল বেরিয়ে গেল মুক্ত হয়ে গেল আর ও আখেরি শুরু থেকে শেষ পর্যন্ত একবারে পুরোপুরি মুরজিয়া মুক্ত কিন্তু যদি বলে না না না ইমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম অন্তরের আর মুখে স্বীকৃতি দিলে হয় আমল করলে সুসজ্জিত হইল না হইলে মুসলিম থাকল তাহলে সেই ব্যক্তি মর্জিয়া আকিদার মুরজি আর না হইলে ফেখের মর্জিয়া হয়ে যাবে যদি বলে যে না ইমান তিনটে বিষয় সমষ্টির নাম নয় শুধু বিশ্বাসের নাম তবে আমলের প্রয়োজন আছে আমল দিলে কি আমলগুলি হচ্ছে গাছের এ ডাল ফাঙড়ির মতো শাখা প্রশাখার মতো গাছে যখন হ্যাঁ সবুজ পাতা থাকে আর গাছের ডালগুলি তরতাজা থাকে তখন সুন্দর লাগে কিন্তু ফাল্গুন মাসে চৈত্র মাসে আমাদের দেশের গাছপালা কেহে যায় পাতা সব ঝরে যায় তখন গাছ তো থাকে গাছ তো জীবিত আছে কিন্তু গাছ দেখতে ভালো লাগে না ঠিক ওই রকমই তার মুহূর্ত চেতুল जी है तो हानाफी प्रत्येक भलो मानसिक एक सलाकार नामज पड़ा जाएज एट जो विश्वास कर তাহলে সেই ব্যক্তি খাওয়ার থেকে বেঁচে গেল চরম থেকে বেঁচে গেল জেহাদ ও মা করলে আর যে কোনো খালিফার সাথে আর চললেন না না না আত্মগোপন করে আছে আপনাদের বাগদাদি খবরই নেই বাগদাদি হুদি না আসলে কোন মানুষ আছে না নেই জানেছে এইটা চলবে না খালিফার সাথে ওয়ালামিয়ার আল খরুজ আলা সুলতান বিশেষ তরবারি দিয়ে কোন শাসকের বিরুদ্ধে ধারণ করে তরবারি নিয়ে মানে অস্ত্র ধারণ করে সেটা তরবারি যুগ ছিল সেটা তরবারি বলা হয়েছে কিন্তু পেস্তুলিয়ে বেড়ে যায় কেউ যদি লাঠি নিয়ে বেড়ে যায় আরে এমপি এসছে মারবে টাকে খারেজ হয়েছে এ মন্ত্রী এসছে ধরবে হ্যাঁ গাড়ি ঘাড়াও কর তার না করছে না তো এগুলো হচ্ছে চরম সে শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়াকে জায়জ মনে করে না ওয়াদা আলহামদিস আর শাসকদের জন্য ভালো হওয়ার দোয়া করে শাসকদের মধ্যে পাপ আছে যেমন জনগণের পাপ আছে শাসকদেরও পাপ আছে ওরাও তো ওই মানুষ যে দেশের সিংহভাগ পাপি তাদের জন্য দোয়া করে যে আল্লাহ তাদেরকে ভালো করে দাও কারণ সরকার ভালো হয়ে গেলে দেশের অবস্থা ভালো হবে জনগণের অবস্থা ভালো হবে দেশের শান্তি হবে ফাঁকা খারা জামিন কউলিল খাওয়ারেজ আলি ও আখেরি তাহলে খাওয়ারেজদের মতবাদ থেকে পুরোপুরি বেরিয়ে মুক্ত হয়ে গেল খারিজি হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে এই সম আচরণ থেকে বাঁচতে হবে এই রকমই জুমার খুদ্ভাই দাঁড়ালে সরকার বিরোধী বক্তব্য জুমার খুদ্ভাই দাঁড়ায় ইন্ডিয়া বাংলাদেশে আর সৌদি সরকারের বিরুদ্ধে বলে এটা খারিজদের লক্ষণ আপনি কী করবেন চুলকানো হবে না ওদের যে একটু চুলকে দিবেন তাও এত দূর থেকে পাঁচ হাজার কিলোমিটার দিতে পারে সরকার বিরোধী কথা বলতে পারে শৈতানি কথা গেল অমান কাল আর যে ব্যক্তি বললো আলমাকাদির আল্লাহ সমস্ত তকদির আল্লাহ পক্ষ থেকে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ ভালো হোক আর মন্দ হোক এই যে ভালো জায়গায় এসেছেন এটাও ছিল। আর মন্দ হয়েছে আল্লাহ না করে ঘটেছে। কোনটাও আল্লাহর পক্ষ থেকে সেটাও পক্ষ থেকে। ইয়দ আসা যাকে চান আল্লাহ পথভ্রষ্ট করেন আসা আর যাকে চান আল্লাহ হেদায়ত দান করেন কিন্তু জবরদস্তি না তারপরে আমাদের শরীরে কিন্তু ক্ষমতা আছে হেদায়তের চেষ্টা করার ক্ষমতা আছে যেমন গুমরাহির দিকে স্বেচ্ছাই বেড়ে গেছে যার গোমরা হয়েছে ভালো কাজের দিকে এসেছে। চেষ্টা করলে আল্লাহ অবশ্যই তাও কিন্তু সবকিছুর মালিক আল্লাহ রবীন্দ্র যদি এগুলো বিশ্বাস করে সমস্ত তকদির ভালো মন্দ বিশ্বাস করে আল্লাহ যাকে চান হেদায়ত করেন যাকে চান আল্লাহ গুমরাহ করেন ফাঁকাত খার কাদিরিয়াতে তাহলে কাদরিয়া তকদির অস্বীকারী গোমরা ফিরকা দের মতবাদ থেকে মুক্ত হয়ে গেল পুরো পুরি। ओहआा साहेब उन्ना एक अनुसारीब चार्ट गुमरा फिर चारुमरा फिरकार बदिदागुलटू देखें बदिदा अबकर उमर तब चाहे बड़ दुश्मन बोझा गया सेना हाँ आल रजी अल्लाह तलापर्के तेदबी रही है विभिन्न बेहदी ग তাদের আবার সেখানে কি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি ইসলাম হচ্ছে মধ্যম পন্থা কোন ব্যক্তি সম্পর্কে যেমন আপনি মানহানি করবেন না তেমন অতিরঞ্জন বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি এটা গুমরাহীন তারপরে বিভিন্ন সাহাবাহিকান সম্পর্কে খারাপ মন্তব্য করা বা খারাপ ধারণা রাখা তাদের সম্পর্কে স্বজন প্রীতির আপনার কোনোরকম অপবাদ দেওয়া এগুলি হচ্ছে শিয়া এবং শিয়াদের যারা হ্যাঁ ভক্ত অনুসারী তাদের চরিত্র এগুলো থেকে মুক্ত হতে পারলে আপনি তাহলে এইরকমই যারা ইমান আকিদার ক্ষেত্রে আপনার মর্জিয়াদের চরিত্র রাখে মুসলিম সমাজে আকিদাগত মুরজিয়া না থাকলেও আমলগত মুরজিয়া সিংহভাগ মুসলিম একথা বলা জরুরি কারণ অধিকাংশ মুসলিম মনে করে যে জন্মসূত্রে যখন মুসলিম আছে একদিন না একদিন আর চরমপন্থী যারা কিছু একদম ধর্মকর্ম শিখলেই আর তারপরে অগ্নিঝরা কথা বলা শুরু করলো এরা হচ্ছে খামারিজ সুতরাং তারাও বেদাতি আর যারা তুকদির সম্পর্কে তকদির সব কিছু আছে তাহলে আমল করে লাভ কী জিয়া তারাও বেদাতি আর যারা হচ্ছে তকদি টকদির কিছু না যা করছে আমরাই করছি তারা হচ্ছে কাদিরিয়া ও তুগদির অস্বীকারী তারাও বেদাতি গোমরা পথভ্রষ্ট তাহলে আশা করি এগুলি থেকে এই যে চারটি বড় বড়। ফিরকা রয়েছে আর এক একটি ফিরকা থেকে অনেকগুলি ফিরকা বেরিয়ে টোটাল পথভ্রষ্ট জাহান নামে ফিরকা বেরিয়েছে কতটি বাহাত্তরটি আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ দার্স থেকে এ বিষয়গুলি জানতে পারলেন আল্লাহ রব্দুল্লাহ আমাদেরকে উপকারী দান করেন এবং ভালো আমলে তৌফিক দান করেন সহি আকিদা কোরআন সোনার অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের পথভ্রষ্টতা এবং গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন গুমরাহ ফিরকাদের গুমরাহী অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী করেছেন মধ্যমপন্থী হয়ে জীবনযাপনে তৌফিক দান করেন ওসল আল্লাহ ওসালাম আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়াল আলহি ওয়াসাহে আজমাই